রাজকুমারী এবং মটরশ্যুটির গল্প বহুকা আগে ছিল এক শক্তিশালী রাজ্য সেই রাজ্যের মহারানী যখন যেটা চাইতো সেটাই পেয়ে যেত ও রাজ্যের রাজকুমারকে সবসময় আগলে রাখত যে ছিল তার একমাত্র পুত্র সে রাজকুমারকে দেশের সেরা সব জিনিসপত্রই দিত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 রাজকুমার মহারানীর কথায় সম্মতি দিয়ে নিজের ঘরে চলে যায় সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি রাজকুমার ঘরের জানলা দিয়ে সবই দেখছিল ও দেখতে পায় কেউ একজন ওদের রাজমহলের দিকে আসছে এবং তারপরেই দরজায় কড়া নড়ে ওঠে তখনই দরজা খুলে দেয় দেখে এক সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়েছিল সে আপাদ মস্তক একটা আলখাল্লার মতো জামা পরেছিল আর বৃষ্টিতে একদম ভিজে গেছিল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 মহারানী বুঝে যান যে রাজকুমারের মেটিকে ভালো লেগে গেছে আর দশটা মখমলে গদির নিচে একটা কাঁচা মোটরশুটি রেখে দেব যদি ওর রাজকুমারী হয় তাহলে এই দানাও ঠিক বুঝে যাবে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 আপনি বুঝে গেছি আমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি শুধু আমাকে বিছানায় কোনোদিন রাজকুমার এবং রাজকুমারীর বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে